মসলী নবীন মোহাম্ম م بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان عبد الله بن الله الله صلى الله عليه وسلم كفى بالمرء اسما ان يضيع من يقود ره النسائب وهو عند مسلم من بلف ان माराम हादी थे धारावाहिक दस चलते विषय बस्तु एक दो दायित बहन दे सब भरण पोषण खर पोषर दायित्व बहन कर मुस्लिम फरज स्त्री ছেলে আর তারপরে অন্য যাদের দায়িত্ব এ ইসমান মানুষের গণাগার হওয়ার জন্য পাপি হওয়ার জন্য এতটাই যথেষ্ট যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদেরকে বিনষ্ট করে যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব হেন তার পরিচয় দিয়ে তাদেরকে সর্বনাশ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ যাদের ভরণ পোষণ ফরজ আপনি একজন মুসলিম হিসেব আপনার ওপর যদি তারা ক্ষতিগ্রস্ত হয় তাদের ভরণ পোষণ তাদের খাওয়া খরচ তাদের পোশাকের খরচ তাদের থেকে চিকিৎসা খরচ ঠিকভাবে যদি আদায় না করেন पपी हर जनटाई एर बुक और ना करुक पापा अन्याये पापी पापी আই করলে মা যা শুনলো তাই বায়ান করা শুরু করলো শুনলেই অন্যের কাছে পৌঁছানো শুরু করলো তদন্ত করে দেখলো না যে ঘটনাটা বাস্তবতা আছে গুজব রটানো এক কথায় শোনার পরে বায়ান করা শুরু করলো বন্ধু বান্ধব হ্যাঁ যেখানে সেখানে রাস্তার ঘাটে যে কোনো কথা কোনো ব্যক্তি সম্পর্কে শুনলে দোস্তুটির বিশেষ করে ভালো প্রশংসা শুনছেন বায়ন করার অসুবিধা নেই প্রশংসার কথা ভালোই কিন্তু যখন আপনি দস্তুটির কথা শুনবেন যে অমুক লোকটি খারাপ অমর লোকটি ধার দিচ্ছে না বেমানি করে অমুক লোকের হাত ভরে হ্যাঁ অমর লোকের চরিত্র খারাপ ইত্যাদি যে কোনো এইরকম দোস্তুটি শুনে বায়ান করা হ্যাঁ যেকোনো বিষয়ে ওদের পারিবারিক সমস্যা আছে পারিবারিক ক্ষেত্রে শুনলেই হলো গ্রামে ছড়িয়ে দিল মেয়েটা খারাপ শুনেছে আসলে নেই হয়। না একেবারে পাপী হওয়ার জন্য যথেষ্ট ঠিক তেমনি একজন মানুষের পাপী হর জন্য এই অপরাধটি যথেষ্ট যে যাদের ভরণ দায়িত্ব আপনার উপর রয়েছে তাদেরকে নষ্ট করা তাদের হক আদায় না করা তাতে ঘাটতি করা তাদের ভাষা আর সহি মুসলিম এহাদিস রয়েছে যাতে বাক্যের বা শব্দের পার্থক্য আছে সেখানে বলা হয়েছে কফা বিলমার এ ইসমান एक मानुषे पापी हर जन एथेट जर भरण पोषण मालिक तर ते खरस खर्चा से रुख रखा ना देा एक स्मी हिसाब पैसा उपार्जन आपनी कर स्त्री को दी खरच दी ऐलेमे झलरा ना बालक কাজকর্ম তারা এখনো করার যোগ্য হয়নি টাকা পয়সা উপার্জন আপনার কাছে তাদের খরচ খরচা দিচ্ছেন না তাদের শিক্ষা দিচ্ছেন না তাদের চিকিৎসা দিচ্ছেন না এইভাবে মেয়েদের ক্ষেত্রে ছোট হোক বড় হোক নাবালিকা হোক সাবালিক হোক যতদিন বিয়ে স্বামীর দায়িত্বে না পৌঁছে ততদিন পর্যন্ত বাপকে খরচ চালিয়ে যেতে হবে বাপ যদি ইন্তেকাল করে বা অপারক হয় তাহলে তারপরে ভাইদের ওপর ওই দায়িত্ব আসবে যাদের খরচ খরচা আর মা বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাদের থেকে তাদের খরচ খরচাকে রুখে রাখা খরচ খরচা দিতে বাধা সৃষ্টি করা না দেওয়া এটা একজন মানুষের পাপিষ্ট হওয়ার জন্য যথেষ্ট অন্য পাপ করুক আর না করুক এই ব্যক্তি পাপিষ্ট যতই মুসল্লি হোক আর যতই দাড়িওয়ালা মানুষ হোক আর যতই তাহাজ গুজার হোক আর যতই রোজাদার হোক একটি হাদিস যে হাদিস থেকে বেশ কিছু মাসাইল জানা যায় ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে যে যাদের দায়িত্ব আমার আপনার উপর রয়েছে বা কোন ব্যক্তির উপর রয়েছে এই ভরণ পোষণের দায়িত্ব খোরপোষের দায়িত্ব এই দায়িত্ব বহন করার হুকুম হচ্ছে ফরজ এটা হচ্ছে ফরজ কোন মোস্তাহ কাজ নয় যে পাললে করলাম দিলাম না হইলে না দিলাম जर दायित्व रही शुद्ध स्त्री और ऐले मे सीमित नस्तारित हास्यकार बर्णना प्राणी अपन अधीन आउज से स्त्री हक यार प्राण आदीन ऐले मेय सन्तान सन्त हाँ बाथ आत्मयन हम না বল এখনো কাজ কর উপযোগ্য হয়নি আপনার ভাইয়ের ছোট ভাই বোন অথবা বৃদ্ধ বাবামা। মা আত্মীয় স্বজন এমনকি দাদি নানি দাদা নানা এরা এখন অচল এদের ভরণ পোষণ খোরপোস ফোরস নাতির উপর যদি তাদের কাছের কেউ না থাকে হ্যাঁ আপনার বাবা যদি বেঁচে থাকে আর দাদাও বেঁচে আছে তাহলে আপনার বাবার উপর ফরজ কিন্তু বাবার নেই তাহলে নাতির উপর ফরজ আত্মীয় স্বজনদের মধ্যে এইরকম যেকোনো আত্মীয় স্বজন আসতে পারে এই এইরকম দাস দাসী আরিকা এমনকি ওয়াহাইয়ান যে কোনো পশু পাখি পশু পাখিও যদি আপনার অধীনে থাকে তাহলে সেগুলির খাওয়া দাওয়া এবং প্রয়োজন হ্যাঁ পানাহার দেওয়া। হ্যাঁ তাহলে সে হারাম কাজ করলো কি কাজ করলো হারাম কাজ করলো তাই বলছে আমার সুকার তাহরিম ও মানে আকয়াতে হাজির রাইয়া যারা অধীনে রয়েছে আপনার তাদের থেকে তাদের পানাহার বস্তুতে বাধা সৃষ্টি করা তাদের প্রয়োজন যেগুলি সেগুলিতে সৃষ্টি করা হারামী তাদের খাদ্যের ক্ষেত্রে পানীয় ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষা করেছেন এটি আল্লাহর পক্ষ পরীক্ষা আল্লাহ একজনকে অপরজন দিয়ে পরীক্ষা করেন এ বিষয়টি মনে রাখবেন আপনার দায়িত্বে আপনার বাপ দাদা দাদি তাদের দেখাশোনা তারও আছে না না পরীক্ষা খরচ দিচ্ছেন কি দিচ্ছেন না স্ত্রী ছেলে মেয়ের অনেকে দিচ্ছে না দিচ্ছে না কিন্তু ও দিচ্ছে ও আপনার মায়া আছে সেই জন্য কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে বিরুদ্ধ হয়ে গেছে এখন ও তো খেজুর আঁটির মতো চুষা শেষ হয়ে গেছে আর খেজুর আঁটিতে তোমার আর অষ্টস নাই ঠিক না দাদা দিদি তো মোটেই রস নেই হ্যাঁ না না না নিতে কোনো সার্থা তাদের কাছ থেকে বাপ মায়ের ক্ষেত্রে অনেক সময় বৃদ্ধ হইল আর জমি জায়গায় ওদের নামে আছে বাড়িটা নামে আছে নিতে হবে সুতরাং খাওয়াইতে হবে দুনিয়ার গরজ কিন্তু দাদাদের নানের ক্ষেত্রে এরকম কিছুই নেই হয়তো আপনাকে আল্লাহ পরীক্ষা ফেলেছে এর মাধ্যমে এই পরীক্ষায় পাস না ফেল সেটা দেখার বিষয় পরীক্ষায় পাস জান ফেল জান আল্লাহ পরীক্ষায় আপনার উপর এদের ভরণ পোষণ করে দিয়েছেন এবং জীবিকার ব্যবস্থা করেছেন পরীক্ষা আল্লাহ রানের পক্ষ বহু রকম পরীক্ষা রয়েছে জীবনে সহিব মুসলিম আবদুল্লাহ আল্লাহমা থেকে প্রাণী সম্পর্কে জীব পশু পাখি সম্পর্কে পশু পাখি আমরা খাঁচাতে বন্ধ রাখি হ্যাঁ এই পশু পাখি খাঁচাতে বন্ধ রাখি সুতরাং তার পান ব্যবস্থা হ্যাঁ বিভিন্ন ইমরাতুন এক মহিলাকে একটা বিড়ালের জন্য আজাব শাস্তি দেওয়া হয়েছে জাহান নামে অন্যা দাখালাত ইমরাতনের নারা ফিহিররা একটি বিড়াল তার কারণে মরে গেছিল সেই জন্য সেই মহিলা যেতে হয়েছে প্রবেশ করেছে সেই মহিলার অপরাধ বেনামাজি হওয়া ছিল না সেই মহিলার অপরাধে ব্যবচারকারী ছিল না অসতী ছিল না সেই মহিলার ওই ধরনের অন্য কোন অপরাধ ছিল অপরাধ ছিল এটি শুধু কারণ এটাকে মুখ্য কারণ বলা হয়েছে এটি ছিল তার অপরাধ এটা বিড়ালকে কি করেছিল হাবাসাথা বেঁধে রেখেছিল জুয়ান এমনকি ক্ষুদার তাড়াই সে বিড়াল কথা তাকে দাও হ্যাঁ তারপরে বেঁধে দাও যেমন বগরি ছাগলকে করি বগরি ছাগল দ্বারা পুষেছেন জানেন মাঝে মধ্যে ছেড়ে দিলেন চর আর মাঝে মাঝে বেঁধে দিলেন হ্যাঁ ছেড়ে দিলেন চারণ বমি থাকলে মাঠ গাঠ খোলা থাকলে আর বেঁধে সুযোগ দিচ্ছেন চড়ার সুযোগ দিচ্ছেন না ওইরকমও না ছাড়েও নি তাপতঙ্গা জাহান নামে গিয়েছে জাহান নামে গিয়েছে মানে চিরকাল জাহান গেছে বলা হয়নি তাই না সুতরাং কখনই ভাববেন না যে সে চিরকালের জাহান নামে রকম এই কথাটি এজন্য বলছি এই রকম বহু পাপের ক্ষেত্রেই জাহান নামের শাস্তির কথা আছে সেই পাপটি যদি কুফরীর পর্যায়ে না হয় বড় পর্যায়ে না হয় ইসলাম ভঙ্গকারী না হয় ইসলাম থেকে বের না করে দেয় তাহলে কারণ আমার দেশের অনেকে এই হাদেশ কি এমনি বয়ন করে দেয় বেদাতি জাহান্নামি আর ওর ব্যাখ্যা করলেন না বেদাতি জাহান্নামী মানে চিরকালের জাহান্নামি হ্যাঁ তাহলে আপনাকে ব্যাখ্যা করার প্রয়োজন একজন আলেম হিসাবে একজন ওয়াইজ বক্তা হিসাবে হ্যাঁ কাছে তো যারাই বিরোধী তারাই জানি কিন্তু আপনি যদি আপনার কাছে ব্যাখ্যাটা তো সঠিক হইতে হবে এবং আপনার কথায় সুবিচার থাকতে হবে ওলা এজরে কুমসানা কমিনা আল্লাহ আল্লাহ তা দিলু কোনো জাতির সাথে শত্রুতা আছে আকিদার ক্ষেত্রে অথবা অন্য কোন ক্ষেত্রে সেই জন্য অবিচার করবে না অবিচার করা যাবে না আমাদেরকে যখন এই ধরনের হাদিস গুলো বয়ান করতে হবে হ্যাঁ এরকম বহু ক্ষেত্রে রয়েছে একটি উদাহরণ দিয়ে বিদাতির ক্ষেত্রে দল আলো কি না। আপনি গুণাগার আপনি চিরকাল জাহান নামে ঢুকালেন আপনার অধিকারটা কোথায় বুঝতে পারছেন না পারছেন না তাহলে এখানে আপনাকে কথাটা ভেঙে বলতে হবে ব্যাখ্যা করে বলতে হবে বেদাতি দুই প্রকার যদি এমন বড় বেদাত করে যেই বেদাতের কারণে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে খারিজ হয়ে গেছে সে আর তার ইসলামকে টিকিয়ে রাখতে পারে চিরকাল এমন চিরকালি বা এমন বেদাত করলো যেই বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে গেল তাহলে চিরকালে জাহান্ন আর যদি এমন কোনো বেদাত করে যেই বেদাতগুলি গুলি গুনহা কাবিরা গুনহা কিন্তু তা ইসলাম থেকে বের করে দেয় না যেমন এইরকম বহু পাপড়ে যেগুলো ইসলাম থেকে বের কর না চুরি করলে কাফের হয় না হ্যাঁ কথা বললে কাগুলি তাকে ইসলাম থেকে খারিজ করে না গুনাগার শুধু বানাই তাহলে এই ক্ষেত্রে এই হাদিস বা এইরকম বহু হাদিস রয়েছে যে জাহান্নামের শাস্তির কথা তার ব্যাখ্যা কি হবে জাহান্নাম তাদের শাস্তি পানিশমেন্ট स्थायी जहां नामी अस्थायी जहां पर था जहां बाचते हार सम्भवनाश्चित अपनी बोल जहां हाँ এটা হচ্ছে জাহার্নাম তার শাস্তি বিদাত্ত উদাহরণ যেগুলি সাধারণ মানে কাবিরা গোনা কারণ নবী কারণ আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ আপনি ফলো করলেন নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা অবলম্বন করলেন যে বিদাত সাধারণ বিদাত যেমন নিয়ত করার বিদাত কান ধরার বিদাত কাঁধ পর্যন্ত উঠান না হয় আর একটু বেশি উঠান হ্যাঁ কানের লতি পর্যন্ত এরকম বহু বিদাত আছে নামাজের শুরুতে শেষে ভিতরে হ্যাঁ বিদাতগুল ক্ষেত্রে ওই হাদিসবা যদি তাহলে কি বলবেন অস্থায়ী জাহান্নাম তাদের শাস্তি বলবেন অস্থায়ী জাহান্নাম একবার নিশ্চিত না অস্থায়ী জাহান্ন তাদের শাস্তি এই শাস্তি কখনো কখনো হালকা হয়ে যেতে পারে আবার কখনো উঠে যেতে পারে না পারে না दुनिया शासना जेल होल हार जेल हल्का विभिन्न कारण होते विभिन्न कारण होते मध्य हम बड़ो हरलो सोर्स জেলের শাস্তিকে হালকা করে দিল শাস্তি হয়েছিল কিন্তু ঘুরে হ্যাঁ শাস্তি তার কি ফাঁসি কিন্তু দেখা গেল যে ফাঁসি হইল না এই ঘটনা তো সামনে দেখতে পাচ্ছেন তাই না ফাঁসি হইল না কে যে ফাঁসিকে রূপান্তরিত করা হয়েছে কি সে যা ও জীবন জেলে বা আজীবন জেলে হচ্ছে না হচ্ছে না বেদাতিরা জাহান্নামে যাওয়ার কাজ করছে কারণ হাতি শাস্তি যে বেদা করল দলাল ফিন্দার কিন্তু তার যদি বেশ কিছু এমন কোন আমল আছে যেগুলি আজাব থেকে রক্ষা করতে পারে হতে পারে সেটা এই বিষয়ে একটা আলোচনা আল্লাহ থেকে আলোচনা আজাম থেকে রেহাই পেতে পারে তার মধ্যে সর্বশেষ মাধ্যম হচ্ছে রহমত উল্লা রহমত আল্লাহ দয়া করে দিলেন আপনি যদি আল্লাহ ও তো বেদাত করেছে কেন তুমি দয়া করলে এই চার্জ করার অধিকার আপনার আছে নাকি জান্নাত আপনার নাকি যে আমি যেতে দেব না ওকে না জানান্ন আপনার মালিক আল্লাহ যিনি মালিক তিনি যাকে ইচ্ছে যেভাবে দেবে হ্যাঁ আপনাকে আপনার আমলের বদলা জান্নাত আল্লাহ দিয়েছেন কিনা এটা দেখার বিষয় আপনার আপনি পেয়েছেন কিনা আল্লাহ আজ রব্বাহাদ আপনার জুলুম করা হয়নি আপনি জান্নাত পর হকদার আপনি জান্নাত পেয়ে গেছেন বাকি কিউ জাহান নামে যাওয়ার হকদার হয়েছিল আল্লাহ রহম করে তাকে তার আজাবকে হালকা করে দিলেন এই ক্ষেত্রে আপনার অধিকার আছে যে আল্লাহ শোকাজ করেন কেন এর বললেন না কোন অধিকার এরকম এক হাজার বেতন দিচ্ছে ঠিক আছে দুই বছরের টিকিট আপনার সাথে চুক্তি ওটা হয়েছে আর একজন কে ছয় মাসে টিকিট অধিকার আছে নাকি কেন আরেকজনকে মাঝে মাঝে পাঁচ হাজার বোনাস দিয়ে দিচ্ছে আপনার অধিকার আছে নাকি কেউ কেন দিচ্ছেন আমার টাকা আমি যাকে ইচ্ছা তোমার সাথে মকাফেরা যদি হয় কুফরি পর্যন্ত পৌঁছায় স্থায়ী শাস্তি জাহান্ন আর যদি মোফাশেকায় ফাশেক বানাই সেই বেদাতের কাফের বানাই না তাহলে অস্থায়ী জাহান্নাম সেই জাহান্নাম নামে যেতেও পারি নামে যাওয়ার আগে বিভিন্ন আমার পরে আমার দিনকে বদলিয়ে দিয়েছে কিন্তু অন্যান্য পাপের ক্ষেত্রে অন্যান্য অন্য কবিরাগোনার ক্ষেত্রে সাফাত মানুষের আজাবকে হালকা করতে পারে আল্লাহ প্রহাম করে জাবের রাজি আল্লাহ আল্লাহন থেকে বর্ণিত হ্যাঁ কথাটি পুরা হয়নি মহিলা গেছে জাহান নামে গেছে কিছু কারের জন্য এই অপরাধের কারণে এই হাদিস প্রমাণ করে যে একজন মানুষের ওপর হ্যাঁ পশু পাখিও যদি তার অধীনে থাকে তার খরস তা যা খরস রয়েছে তা ফরজ। দাস দাস থাকি খরচ ফরজ চাকর আছে চাকন কর আজকালকার চাকর যদি আপনার মান্থলি চুক্তি থাকে যে তোমাকে মান্থলি এত টাকা বেতন দেবো তাহলে তো ওতেই শেষ কিন্তু যদি চুক্তি এই থাকে যে তোমাকে তিনবার খেতে দেবো থাকার জায়গা দেব তাহলে সেগুলি আপনার ফরজ মনির কে বলছেন ভাস্যকার যে এই বিড়াল সম্পর্কে যে হাদিসটি রয়েছে আর বিড়ালকে বেঁধে রাখার কারণে যাহার সেই মহিলা এই হাদিস প্রমাণ করে যে বাড়িতে কেউ যদি খাঁচাই আবদ্ধ রেখে কোনো পশু পাখি কে পোষে তো যাইজ না না যাইজ একটা মাসলা যে লাগুলোকে খেতে দিতে হবে পানি দিতে হবে ভালো পরিবেশ দিতে হবে যাতে করে মরে না যায় তাড়াতাড়ি কিন্তু এখান থেকে এই হাতিস থেকে আর একটা মাস জানা গেল যে পোষা যাবে না যাবে না কারণ নবী সাল্লাম বলেছেন যে ওই মহিলা জাহান নামে গিয়েছিল কিসের কারণে বিড়ালকে পোষার কারণে বলা হয়নি কিসের কারণে বিড়ালকে বেঁধে রেখেছিল খেতে দেয়নি যার কারণে যদি খেতে দেন প্রয়োজন মেটান তাহলে পোষা বাড়িতে হ্যাঁ বেঁধে রাখা যাইজ যাইজ তাই বলছেন যে এই হাদিস থেকে জানা যায় জওয়াজ ও ইত্তে তৈরু জিনা আজকাল ফ্যাশন হয়েছে পয়সা বেশি হয়েছে বাড়িতে সাজের জন্য কি করছে পাখি সুন্দর সুন্দর পাখি বিদেশে পাখি নিয়ে এসে খাঁচাতে ভরে রাখছেন মাছ মাছ দেখছেন না সাগরে স্বাধীন হ্যাঁ সাঁতার দিত এবং থেকে নিয়ে এসে এই এতটা পানিতে সীমিত করে দিয়েছেন যাইজ না যাইজ নয় যাইজ যদি তার প্রয়োজন মিটান তাহলে যদি খাবার দেওয়া হয় পানীয় দেওয়া হয় এবং কোন তিনি এই হাদিস করছেন অর্থাৎ এমন গর্ববোধী যার স্বামী এতেকাল করেছে গর্ব ধারণ করে থাকা অবস্থায় মানে পেটে বাচ্চা থাকা অবস্থায় गर्भधारण करी देर इद्दत हद हमला प्रसविष्ट हा पर्जन আচ্ছা এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে রয়েছে সেটা কমও হইতে পারে ঈদ দোষ শেষ তিন দিন মাত্র তিন মাস তিন মাসিক না মাসিক বলা মহিলা হলে। তিন মাসিক ছিল মাসিক হয়নি অথবা মাসিক বন্ধ হলে তিন মাস ছিল ঠিক না আবার যে দেখা যায় গর্ভ করেছে মাত্র পজিটিভ হয়েছে আল্লাহ আর স্বামীতে করেছে প্রথম মাসেই ছিল তাহলে ইদ্দ কত লম্বা হয়ে যাবে নয় মাস মাস মাস কোথাও বিয়ে করতে পারছেন না আচ্ছা এই অবস্থায় এই পরিস্থিতিতে বিধবা মহিলা ভরণ পোষণ কোথেকে পাবে এটা হচ্ছে মাস আলহ এর ভরণ পোষণ কে দিবে স্বামী মারা গেছে হ্যাঁ আপনাদের ফতুয়া যে কল্পনা জল্পনা শুরু করে দিব ওর ভাই দিবে ওর বাপ দিবে হ্যাঁ ওর স্বামীর বাপ দিবে এগুলো দেশি ফতুয়া এইরকম মালবি আর ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মুফতিতে বরবাদ করে দিল আজকে একটা এরকম দেখলাম হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ এর ফটুয়া সুফান এক শেখাই দিয়েছেন ওই ফটো আমি নকল করেছি শেখ বিপরীত আমার বিপরীত এই ফেসবুক মুফতি অথচ সাধারণ তালবেলিম না আতাবিন আতাবিন করতে যায় না একজন বা তাবির সে ফতোয়া দিচ্ছে একবার উল্টো ফতুয়া আশ্চর্য হয়ে যাবেন আপনি কি গুমরা আবার মিডিয়া নাম কত সুন্দর কত সুন্দর খুব চমৎকার নাম নামটা না বলেই মিডিয়ার নামটা ফতোয়াটা শোনে ফতোয়া হচ্ছে আপনি কাউকে ধার দিয়েছিলেন টাকা ধার দেওয়ার সময় ওকে দান করার নিয়োগ ছিল না আর জাকাত না ওই টাকা কেটে নিলাম বুঝা গেছে ওই জাকাতটা রেখে দিলাম নিয়ত করে দিলাম যে ওই যে পাঁচ হাজার ধার দিয়েছিলাম ওইটা হ্যাঁ তোকে জাকাত হিসাবে দিয়ে দিলাম দিলো না বুঝা গেছে আর প্রথম যা ধার দিয়েছিল তখনও জাকাতের নিয়ত করেনি এখন যেহেতু আমি ফতুয়া আলোচনায় বহুবার বলি সে চলবে না আর তিন অক্ষর মাদ্রাসে পড়েনি ইউটিউবে ফতু আছে আসছে ফেসবুক আপনি কি জাকাতের নিয়তে দিয়েছিলেন আপনি যখন দেন তাকে জাকাতের নিয়তে দিয়েছিলেন এম আমল ও বিনিয়া মানুষের আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের উপর আপনি কি ওই নিয়তে দিয়েছিলেন না আপনার টাকাটা সেভ করার জন্য এখন পকেটে ঢুকাইলেন যে বিত্তবানদের কাছ থেকে নিতে হবে পকেটে বের করতে হবে ফা তোর আল্লাহ ফোকার অভাবী দুর্গতদেরকে অসহায়দেরকে দিতে হবে এখানে লেনদেন হইল না আপনার টাকা আপনার পকেটে থেকে গেল হয়ে গেল खरच खर्चा कार ना फाक सला एक हदिज और सठ फतुआर उतुआजोषण नहीं भरण पोषण कारो ओपर फरज नहीं अर्थात स्वामी मारा गोल धन सम्पद आज ओखानीबे से মানুষের মতের সাথে সাথে যুক্তিটা শুনে ভালো করে ফিক শোনেন মানুষের মতের সাথে সাথে সে আর ওই সব ধন সম্পদের মালিক থাকে না বুঝলেন কথা মানুষ যখন মারা যায় ধন অটোমেটিকলি ও আর এস ইন্দ্র হয়ে যায় হ্যাঁ ও শুধু তার স্ত্রী তো নাই স্ত্রী তো ছেলে মেয়ে না থাকলে চার আনা পাবে আর ছেলে মেয়ে থাকলে দু মাত্র দু আনা পাবে আট ভাগের এক বোঝা গেছে আর বাকিটা অন্য অন্য তার বাপ তার ছেলে মেয়ে যদি বাপ মা ছেলেমে না থাকে তো ভাই ভাইরা ইত্যাদি চাচারা ভাইয়েরা না থাকে তো তাদের হয়ে গেছে এই জন্য বিজ্ঞান বলেছেন যে মানুষ আদম সন্তান ধন ধন ধন করে যেটা আমার এটা আমার এটা আমার পোহাল্লাখামি মালকে ইল্লা ফার্ম যাই তো তোমার মাল তো হচ্ছে ধন সম্পদ হচ্ছে যেটা সাদকা করলে ওটাই তোমার শুধু ওটা তোমার জন্য জমা থাকলো আল্লাহ যেটা খেয়ে দিয়ে নিলে শেষ ফাবলাইতা টাকা পয়সা দিয়ে তোমার কাপড় চোপড় পরিধান করলে সেটা হ্যাঁ ছিঁড়ে গেল ফেটে গেল আর যেটা ছেড়ে বাকিটা থাকলো অবশিষ্ট সেটা কার জন্য তোমাদের মাল না সেটা অন্যদের সেটা অন্যদের মারা গেলে অন্যদের তো এই ক্ষেত্রে ভরণ পোষণ নেই হাদিস এমাম বাই হাকি বর্ণনা করেছেন এবং এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য লাকিন কাল বলছেন এমাম বাইহাকি হাকি মহমদুল্লাহ আল মাহফুজ ওয়াকফু সুরক্ষিত হচ্ছে যে এই হাদিসটি মৌকুফ অর্থাৎ সাহাবি জাভির আল্লাহ তালানোর ফুতুয়া তার মত তবে এর দলিল একটি হাতি সেই কামাত কাদ্দা যেমন এর আগে বর্ণিত হয়েছে সহিমে রাস বলছেন স্ত্রীর স্বামী কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে ফালাহাত তার খরচের দায়িত্ব নেই স্বামীর গেছে। ওপর আর তার বাসস্থান করেছে ভাগ নিয়ে নিজের নিজের জায়গায় চলে যাও কারণ তোমাদের হয়ে গেছে তাতে হক বসে গেছে যার তোমার যতটা বসেছে স্ত্রী হিসেবে তুমি নিয়ে যাও অন্যদের যতটা বসেছে হক তারা নিয়ে যাবে মিন কাছে যাও যা স্বামীর পরিত্যক্ত ধন থেকে তার খরচ খরচা দেওয়া যাবে ভরণ পোষণের বা বাসস্থানের যদিও গর্ভপতি হোক না কেন কেন একটি কিতাব আরামী যখন ইন্ত ধন সম্পদ গুলি স্থানান্তরিত হয়ে গেছে তার হাত ছাড়া হয়ে গেছে কোথায় চলে গেছে এলাল ওয়ারাসা ওয়ারিসের কাছে উত্তরাধিকারীদের হাতে চলে গেছে ওয়ালাহা আল আল ওয়ারাসা আর এই মহিলা বিধবা মহিলার হক তার স্বামীর উপরে হতো স্বামী মালিকই নেই আর ওই স্বামী যে অন্যান্য ওয়ারেসিন উত্তরাধিকারীরা রয়েছে তাদের উপর তার কি অধিকার আছে তার বাপ ধন সম্পদে একটা অংশ ভাগ পেলো বাপের ওপর শ্বশুরের উপর কিসের অধিকার আছে এরকম অধিকার শরীয়তে নেই তবে একটা হচ্ছে সদ ব্যবহার সেটা আলাদা কথা পরে বলবেন মানুষের সাথে সদ আচরণ করা সেটা আলাদা কথা নফল কাজ মুস্তাহ কাজ আমি করব একটা স্বভাবের কাজ সেটা আলাদা কথা আমি সারা জীবন খাওয়ান কব স্বামী মারা গেল আর মহিলার পেটে বাচ্চা আছে এই বাচ্চার ভাগ বসবে কি বসবে না তার বাবার ধন সম্পদ বসবে না ও পেটে বাচ্চা ছেলে হিসাবে ভাগ করবেন না মেয়ে হিসেবে ভাগ করবেন ভূমিষ্ঠ হতে হতেন তারপরে ভাগ সবার করা হবে কিভাবে ভাগ হয় না হয় তাহলে এই যে গর্ব করে থাকলো কয়েক মাস इनकान तारित धन थे स्वामी आत्म स्वजन आरोप खरचन हायदल इंदाल मुसाहम विधान टी सरते जो आप द्वंदरच दे भे? महिला दावी कर खरच ने क्यो खरच दीते चाहसे তখন আদালতে যেতে হবে তখন না এই ফায়স হবে আর বৌমা বিধবা হয়েছে সুতরাং এই যে আত্মীয়তার বন্ধন একটা সেটা মানুষের উত্তম চরিত্রের দাবিদার সুতরাং এই বৌমার সাথে ভালো আচরণ করবে ভাবি হলে ভাবির সাথে ভালো আচরণ করবে যদিও ফরজ নাই কিন্তু তাদের খরচ চালাবে এটা হচ্ছে মানুষের চারিত্রিক দিক কিন্তু সেটা এমন ফরজ বিষয় নয়। আপোসে যে তোমাদের একের অন্যের ওপর অনগ্রহ রয়েছে সেটা উপেক্ষা করিও ভুলে যেও না বহুমা মা সংসারে কত কাজ করেছে হে একজন বাবা তোমার ছেলের স্ত্রী তোমার ছেলে কত খেদমত করেছে তোমার নাতিদেরকে মানুষ করেছে না অবদানের খেয়াল রাখার আবুহার রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুর সাল্লাম বলেন আলিয়া খাই সুফলা ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম মানে কি মানে কি দান করতে পারে সেটা হচ্ছে ওপর হাত যদিও নিচে থেকে দান করে এরকম করে ধরাচ্ছে না আপনি ফকির আর ওপর থেকে নিচ্ছে তো ও নিচে ওপর থেকে এরকম করে তো ওর হাতটা ওপরের হাত কি না সেটা উপর হাত না যে গ্রহণ করছে তার হাতটা নিচের হাত নিচু আর যে দান করতে পারে তার হাত হচ্ছে ওলিয়া সব সময় জন্য দেওয়ার চেষ্টা করবেন নেওয়ার চেষ্টা করবেন না খাওয়ার চেষ্টা করবেন খাওয়ার চেষ্টা করবেন না সাথে বন্ধুদের সাথে সেন্টার আসছেন অনেক পরিচিত মুখেরা রয়েছে অনেকে আছেন প্রতি জমাতে চা খেতে বেরোবেন সব সময় ধান্দায় থাকেন যে কি করে কোনো একজনের সঙ্গে লেগে চা খাওয়া যায় ফিরিতে একবার এই দলের সাথে চলে গেলেন এই সপ্তাহে ওদের সাথে গিয়ে ফিরি এই করতে করতে চার মাস পার চার দিন পার মাসে চারটা সপ্তাহ চারটা শুক্রবার পার আমার সামনে মাসে দেখছেন যে ওই রে চার সপ্তাহ আগে তো ওর ফিরি আবার ওর সাথে লাইন ধরলেন ছোট কথা হ্যাঁ চলো চলো চলো একটু নাস্তা পানি করাও কি করছো এত টাকা ইনকাম করছো কেন আপনি করান চলে নাস্তা করাই করতে পারছেন না শিখেন আপনি ওপরে হাত হওয়ার চেষ্টা করবেন যার ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে আপনি পরকে খুব ধুমধাম করে খাওয়াচ্ছেন আর নিজের লোকের খবর নেই আজকাল এটা একটি বড় লক্ষণ আক্কা উম্মা হো বার মায়ের সাথে সম্পর্ক নেই বাপের সাথে সম্পর্ক নেই খোঁজ খবর নেই খোঁজ খবর নেই আর বন্ধু বান্ধবকে ডেইলি খাওয়াই আর নাহলে প্রতি সপ্তাহে খাওয়াই বাপমা যদি টাকা চাই কোথা টাকা দেব হ্যাঁ ভাই যদি বলে কিছু নিয়ে আসিও টাকা পয়সা নাই। বোন যদি বলে না না না না না কোনো খোঁজ খবর নেই দেশে গেলেন ছুটি কাটিয়ে চলে বন্ধু একবার দেখা করে আসলেন প্রতি সপ্তাহে এই রোগগুলি আছে না নেই আমাদের এটা নবী করিমালাম রাখাল চরিত্র এবং শিক্ষা নয় যার ভরণ পোষণ খরচের দায়িত্ব তোমার উপর আছে তার থেকে শুরু করো আগে আমি কথা বললো আমার আম্মার সাথে আব্বার সাথে তারপরে ভাই বোনের সাথে তারপরে চাচাদের সাথে আত্মীয় স্বজনের সাথে জি তখন মার আত আত এমনি আওতাল লেখনি এখানে আর একটি মশলা করা হয়েছে কোন স্বামী যদি স্ত্রীর খরচ খরচা না দেই তাহলে স্ত্রীর করণীয় কি এই হাদিসে বলা হয়েছে কিন্তু উক্তি তিনি বলছেন যে কোন মহিলাকে তার স্বামী যদি ভরণ পোষণ না দেয় তাহলে সেই মহিলা তার স্বামীকে বলবে আত এমনি হয় আমাকে খেতে দাও আর একটি আসার আলি থেকে তিনি বলছেন ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি অভাবের কারণে তার পরিবারের খরচ দিতে পারেনা স্ত্রী এখানে আহ বলতে স্ত্রী বোঝানো হয়েছে ছেলেমেয়ের খরচ চালাতে পারে না তো ছেলে মেয়েকে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী যদি খরচ না দিতে পারে স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করে দেওয়া হবে সরকারি ইসলামী আদালতে ফাসকেনেকা নেবাহ বিচ্ছেদের ঘোষণা করতে হবে যখন তুমি খরচ দিচ্ছ না অথবা দিতে পারছ না অভাবের কারণে তাহলে তোমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হইল এটা মুসলিম সরকার ইসলামিক সরকার বা ইসলামিক আদালত করবে এই হচ্ছে মনসুরে রয়েছে সুফিয়ান থেকে তিনি বর্ণনা সুফিয়ান থেকে কালা কালাকুল সঈদিন মুসাইব সঈদিন মুসাইবকে জিজ্ঞেস করলেন যে এটা আপনার ব্যক্তিগত ফতুয়া না এটি নবী সাল্লা সাল্লাম সন্নতর অর্থাৎ কোন স্বামী যদি স্ত্রীর খরচ না দিতে পারি তাহলে বিবাহ বিচ্ছেদ অথবা মহিলাকে আদালতে করবে। আমার খরচ দিচ্ছে না আর আদালত করবে ঘোষণা সরকার করে দিতে পারে সরকার অধিকার আছে এই ফতুয়াটি আপনার ব্যক্তিগত ফতুয়া নাকি সুনাতুন নবী সাল্লা ইসলামের আদর্শ এটি ফাঁকা তখন এই সাহাবি তবে বললেন সাইদুল সাহেব কিন্তু অনেক সাহাবি যারা ছোট নাবালের সময় মর্যাদার দিক থেকে এইরকম অনেক সাহাবির চাইতে বেশি এলম রাখতেন সাইদুল সাহেব এবং সাইদুল সাহেবকে এই জন্য একটি উপাধি দেওয়া হয়েছে সালাবন্দ দিয়েছেন সৈয়দ উন তাবে শ্রেষ্ঠ সরদার তিনি বলছেন যে রসুল সুন্ন তোমাখানে নাম তো নেই তবেই যদি বলে কালা রসুল বা রসুল সৈন্য তাহলে নাম হচ্ছে মুরসাল হদিস জি কিন্তু শক্তিশালী মুরসাল কারণ সাইবঈ ছিলেন এবং বিষয়টা আর স্পষ্ট হয় উমার তালান থেকে বর্ণিত তিনি তার খেলাফত আমলে তার খেলাফত আমার দশ বছরে বেশি ছিল বিভিন্ন দেশে যে চলছে এবং মুজাহিদিন তার সেনাবাহিনী করছেন তাদের নেতাদের চিঠি লিখেছেন এলা ওমার আইল আজনাথ আজনাথ জুনদের বহু বছন জুনদুন মানে হচ্ছে সেনাবাহিনী আর ওমারা আমিরের বহু আমির মানে হচ্ছে নেতা সেনাবাহিনীর প্রধানদেরকে তিনি চিঠি লিখেছিলেন ফিরে যালেন সব লোকদের সম্পর্কে যারা স্ত্রীকে ছেড়ে অনুপস্থিত স্ত্রী ছেড়ে চলে গেছে অনেকদিনের জন্য কোথায় বাড়ি থেকে চলে গেছে বিদেশ আর খরচ পাঠাচ্ছেন না এটা চলবে না খরচ দাও আলু অথবা তালাক দাও ফাইন তাল্লাকু যদি তালাক দেয় বাঁকাতে মাহাবাস যতদিন এই মহিলাকে আবদ্ধ রেখেছে তারা স্ত্রীর খরচ খরচা পাঠাই না স্ত্রীর খরচ খরচার জন্য আদালতে কেস করলো কেস যখন করলো তো সে আর খরচ দেবে না খরচ খরচা দেবে না মোট কথা কি করলো সরকার তখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলো বিবাহ বিচ্ছেদ করলো এই দুই বছর দুই বছর এই খরচগুলো সরকার বাধ্য করে তার কাছে দুই বছরের খরচ আদায় করবে আর তারপর বলে আজকে থেকে আর খরচ দেওয়া দিন থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আর খরচ লাগবে না যা কিন্তু দিনের খরচ এই যে এক বছর অথবা দুই বছর বা পাঁচ বছর তুমি একে তোমার বন্ধনে রেখেছো খরচ দেওয়া এই খরচ পাঠাইতে হবে এটা ছিল মারা জিয়া আল্লাহ চিঠির বিষয়বস্তু আজকাল অনেক লোকেরা সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ নিয়ামত এখানে যেহেতু অশ্লীলতা নেই অশ্লীলতার কোন সুযোগ নেই সেই জন্য এখানকার প্রবাসীরা তাড়াতাড়ি বাড়ি দেশে ফিরতে যায়। কিন্তু বাহারাইন দুবাই এই রকম দেশগুলিতে আর এগুলির পরে যদি ইউরোপ চলে যায় আউজ্লা পশ্চিমা দেশে চলে যায় মালয়েশিয়া চলে যায় পাঁচ বছ বছর হয়ে যাচ্ছে বিবাহিত ব্যক্তি নতুন বিয়ে করে গেছে বাড়ি আসতে না আমার কাছে অভিযোগ আসে বিয়ে করে গেছে পাঁচ বছর হয়ে গেল বাড়ি যেতে চাই না লুচ আমি করছি এখানে মালয়েশিয়া গেছে পাঁচ বছর আর বাড়ি আসতে চায় না বাড়ি আসতে পারে তারপর বাড়ি আসে না প্রয়োজনীয় মনে করে না হারামে ডুবে গেছে বাপে ডুবে গেছে এমন সাফির রহমতুল্ল আলে এই হাদিস বর্ণনা করেছেন এবং এমন করেছেন হাসান সনদ এ হাদিসের সনদ হচ্ছে এই হাদিস প্রমাণ করে যে দানকারী হাত হচ্ছে উত্তম সুতরাং দান করা অথবা খরচ করার চেষ্টা করতে হবে আল্লাহ যেন দান করেন আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন আপনার স্ত্রী আপনার বাপমা আপনার ছেলে মেয়ে এখান থেকে শুরু করবেন এমন নাই যে দূরের লোককে দান খাই করছে এত রকম আকার কাছে লোককে ছেড়ে দিচ্ছে আপনার আত্মীয় নেই আর যাবো যাতে সবচেয়ে বড় ফরজ হ্যাঁ হচ্ছে স্ত্রী অত বড় ফরজ নাই অনেকে মনে করেন আগে না বাপমাটা হচ্ছে আপনার যদি পাঁচ ভাই পাঁচ ভাইয়ের উপর ফরোজ ঠিক না ঠিক না। পাঁচ ভাইয়ের উপর ফরজ আপনার ফরজ আপনার ভাইগুলোর আপনার স্ত্রীটা বলছে আমরা যে একই ফ্যামিলিতে আছি একই অন্য আছি একসাথে খাওয়া দাওয়া করি পাঁচ ভাইয়ের উপর ফরজ না হিন্দু ধর্ম এটা হিন্দু ধর্মে তাদের ইতিহাস আছে না যে পাঁচ ভাইয়ের একই স্ত্রী করু পাণ্ডব তবে যদি দেখেন জামার আমার স্ত্রীর পূর্ণ খরচ দি আমার বাপমা না সেই ক্ষেত্রে কারেবু স্ত্রী কেউ চলার মতো দিলেন আর তারপরে বাপমা চলার মতো দিলেন এইরকম করেন জাতি করে সবার হক কি না কিছু পৌঁছা সম্ভব কি জন্য স্ত্রীর হক সবচেয়ে বড় খরচ হক খরচ খরচার ক্ষেত্রে বিনা হুকুমে দি করে যেতেও পারবেনা আপনার আপনার বাপ আপনার হুকুম নিতে যাবে মেয়ের বাড়ি চলে গেল খাওয়া দাওয়ার কষ্ট বাড়িতে চলে গেল মেয়ের বাড়িতে হ্যাঁ ভাইয়ের বাড়িতে চলে গেল চলে গেলো আত্মীয় বাড়ি বাড়াচ্ছে সম্মুখীন আপনার স্ত্রী বাড়বে তাদের সম্পর্কে উপদেশ নেওয়া তাদের সাথে ভালো আচরণ করে নবী সালাম বলেছে এই আসার গুলি হাদিসগুলি প্রমাণ করে যে কেউ যদি স্ত্রীর খরচ বহন না করতে পারি আর্থিক সংকটের কারণে তাহলে স্ত্রীর বিবাহ বিচ্ছেদের দাবি করা সরকারের কাছে অথবা স্বামীর কাছে ডিমান্ড করা যে আমাকে ছেড়ে দাও যখন খরচ খরচা চালাতে পারছো না বিয়ে করেছো তাহলে আমাকে ছেড়ে দাও এই কথা বলা তার জন্য জায়েজ কোন গুনা নেই তার কোন বিবাহ বিচ্ছেদ করতে পারবে বিষয়টিতে পারছ না সুতরাং আমাকে ছেড়ে দাও তাহলে বিবাহ বিচ্ছেদ করে দিবে সরকার অথবা সরকার যদি না থাকে তো সমাজের আলেম অলমান তারা এই কাজ করবে এটি অনেক সাহবাইন্দর মত আর রাখতে বিচ্ছে না স্বামী সেই জন্য বিবাহ বিচ্ছেদ করবে তিনি বলছেন করতে পারবেনা বরং কি করতে হলে কি করে সমাধান কি এটা সমাধান লাগবে বলছেন যে ঋণ করে করে খাবেশ স্বামীকে বলা হবে যে তোমার কাছে খরচ খরচা নেই তুমি ঋণ করে খরচ করে তোমার স্ত্রীর খরচ দাও আর স্ত্রীকে বলা হবে তুমি একটু ধৈর্য ধরো মানে কম সম তার হচ্ছে মত। কিন্তু সমগুলি যেগুলি দেখলাম সেগুলি তিন মামের সমর্থনে রয়েছে কাফিজিমাতি যে খরচগুলি এক বছর দুই বছর খরচ চালাতে পারলো না স্বামী অভাবের কারণে অভাব তাহলে এই যে খরচ খরচা ধার করে চালালো স্ত্রী ধরেন বিদেশে আছেন আপনি আর ঋণ খরচ করেছেন এটা আপনাকে আদায় করতে হবে কখনো যদি বিচ্ছেদ হয় বা কিছু হয় তাহলে অবশ্যই এটা আদায় করতে হবে এই কথায় বলছেন